প্রিয় শ্রোতা উপস্থাপিত হচ্ছে तफसीरे जालालैन से सूरह बकरा आयत 97 से 102 पर्यंत बिस्मिल्लाहिर रहमानिर रहीम कुल मन कान अदुआ लिजिब्रीला फइन्नहू लसल्लु अला कलबिका बिइब्निल्लाह ए आयतें सबब-ए-नजूल व कस्मा समेत साला इब्न अल-सूरिया अन्-नबिया सल्लल्लाहु अलैहि वसल्लम अब्दुल्लाह इब्न अल-सूरिया আসেন এটা জিজ্ঞেস করছে রসুল সালাম جبرائيل فقال उत्तर দিলেন الله صلى الله عليه فقال هو عدونا فقال عبد الله بن سوري এসে বলল তিনি তো আমাদের دشمن لو كان ملا لو كان ميكائيل لو كان من يأتي بالوحي ميكائيل لا امننا تعلم ايمانا خالص لانه ياتي بالخصب والسلم কারণ সজীবতা নিয়ে আসেন এবং শান্তি নিয়ে আসেনা তখন সামনের দশ নম্বর হাসিয়াতে দেখো তার নামটা আছে এই পাওয়া গেছে সেখানে তিনি যখন যেতেন ইহুদিদের যে প্রতিষ্ঠান ছিল দিনী ধর্মীয় প্রতিষ্ঠান সেখানে তিনি যেতেন তাদের কিতাবাদি থেকে রসুল সল্লা আলী আসাল্লামের ইত্যাদি জানার জন্য তো তারা বলল অমরকে দেখে ইয়া অমর লাকাত আহবাব না হচ্ছে ইয়াহুদ্দীরা তখন হজর উমর উত্তর দিতেছেন ওসিক বুকুম ইনামা আদুল সাল্লাম উমরকে বলতেছে যে আমরা তো তোমাকে মহবোধ করি আর উমরের উত্তর শোনো মা ওশিক এখানে আসছে কথাবার্তার পরে প্রথমে কিছু কথাবার্তা হয়েছে এরপর জিজ্ঞেস করছে যে তোমাদের কাছে ওহিকে নিয়ে আসে উত্তর দিচ্ছে কথা যে ওমর কে বলতেছে যে আমরা তো তোমাকে মহব্বত করি আর ওমর বলতেছে যে না আমি তোমাদেরকে একটু মহব্বত করি না পরের নিচে আমরা অনেক বেশি দিনের বুঝ রাখি এই না বোঝা গেল নাকি আল্লাহ মাফ করে দিন সাহাবিদের বিশেষ সিফত যেটা ছিল যেটা করে না কেমের জায়গায় আসছে হাসিদ্দা আল কুফার রোহামা ওবাইনা কাফেরদের প্রতি কঠোর অর্থাৎ কাফেরদের প্রতি কঠোর হওয়া এটা সাহাবিওয়ালা সিফর আর এটা না হওয়া এরপরে দাবি করা সাহাবিওয়ালা সিফর এটা তো ধোকাবাজি বা মিথ্যা কত রেওয়ায়তে আসছে কাফের দেশকে সাহাবিদের আচরণটা ছিল অর্থাৎ খালিদ বিন ওলিদ রবিআল্লাহ আনু ঘটনা আসছে আলবেদায় নিজের দেখা আরেকজনে শোনানো ওখানে ইরানিদের সাথে যে যুদ্ধগুলো হয়েছে এক যুদ্ধের ঘটনা আসছে যে খালিদ বিন ওলিদ রদিউল্লাহ তিনি যুদ্ধের আমির ইরানি সুন্দর সেনাপতি সে ডাকছে মুসলমানদের সেনাপতিকে ডাকছে মানে সববন্দি হয়ে দাঁড়ায় গেছে তো ও আসছে এদিক থেকে ডাকছে মুসলমানদের আমিরকে তো উনিও সামনে গেছে সামনে যাওয়ার পরে সে বলতেছে যে তোমরা কি জন্য আমাদের দেশে আসছ এটা জানি কি জন্য তোমাদের দেশ ছেড়ে আমাদের দেশে আসছো এটা আমরা জানি তোমরা তো আমাদের দেশে আসছ অভাবনটনে পড়ে অভাবনটনে পড়ে আমাদের দেশে আসছো কিছু পয়সার জন্য মা আত্মারা যখন মিম বিলা রিকম ইল্লাল তোমাদেরকে তোমাদের দেশ থেকে বের করছে জো এ তো সে বলতেছে যে তোমাদের প্রত্যেককে নির্ধারিত একটা পরিমাণ এই পয়সা দেবো দিনার দেহাম দেবো পোশাক সার তোমরা সবাই চলে যাও আবার ঠিক আগামী বছর এই সময়ে তোমাদের আরবের এরিয়া নিকটে আমাদের যে শাসকরা আছে ওদেরকে বলবো তোমাদেরকে যেন আবার এই পরিমাণ দিয়ে দেয় আগামী বছর যাও এখন তোমরা চলে যাও খালেদ রবিআাল নানু উত্তর দিতেছে যে তুমি যেটা বললে এটার কারণে আমরা আসলে আসি নাই মাঝে মাঝি বুঝছো তুমি যেটা বললে যে আমরা খুদায় করে অব আমরা আসছি আরব থেকে তোমাদের দেশে কিছু নেওয়ার জন্য না এটা না যে যুদ্ধটা হয়েছিল ছোট্ট একটা কিতাব আছে না কিতাবটা পড়ুক সবাই নিজের উপরে এটা একবার দিনের কাজ কিভাবে হয়েছে এটা তো তোমার জানতেও তো হবে নাকি তো এইভাবে জানতে হবে না তোমার না জানলে তুমি বিভিন্ন জনের কাছ থেকে উল্টা শুনবা এটা তুমি তোমার মধ্য দিয়ে বলতে শুরু করবো তো ওটার মধ্যে আসছে ওটার মধ্যে আসছে এরপরে আরও আলবেদ নেহায় অন্যান্য বড় কিতাবেও আসছে রিব ইবিনা আমের রুস্তুম যখন এই কাদিসিয়ার ময়দানে হাজির ওদিক থেকে তার উপরে চাপ আসতেছে শাহে ইরানের পক্ষ থেকে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার জন্য কিন্তু সে বুঝতেছে যে আমরা আসলে পারবো না তো শুধু সময় ক্ষেপণ করতেছে তো মুসলমানদের কাছ থেকে একজনকে তলব করছে যে একজন আসলে কথাবার্তা কিছু বলি তো হজরত আমেরকে পাঠানো হয়েছে তো উনি করার জন্য খুব শান শকতের সাথে ওর টাবুটা সাজাইছে দামি কার্পেট বিছাইছে তো তিনি ওনার হাতে ছিল লম্বা বর্ষা ছিল উনি যাইতেছেন যে ঘোরাতে চলে চলে তো ঘোরার উপরে রেখেই বর্ষাটাকে খুটে খুঁটে খুটে ঘুটে যাইতেছে পুরো দামি কার্পেটটাকে ছিদ্র করে ফেলতে একটা লোকের হিম্মত কি বসে একজন এমন হয় না তোর মস্তদের বিশাল বড় করে তো না আমের গিয়ে রোস্তুমের মস্তদে বসে পড়ছে আমাদের মস্তদে বসে উনি বলতেছে যে আমি তো তোমাদেরকে খুব বুদ্ধিমান ভাবছিলাম কিন্তু এখন এখানে দেখতেছি যে তোমরা খুব নির্ভর তোমাদের রাজাদেরকে তোমরা উনি তো বলছেন আরবিতে উপস্থিত কেউ তো আর এটা বুঝে নাই সবাই তো ফার্সি ভাষায় কথা বলে মুতার জেমজে ছিল তারে এর রুস্তমে বলছে এই আরব কি কি বলল এটা শোনা হতো পরে সে ফার্সিতে যখন তরঞ্মাটা শোনাইছে তো এই আশপাশে যারা ছিল কর্মচারী এরা এক অপরের দিকে তাকাই গেছে সদা তো আরব বলছে তিন দিন সময় বলছে এটা তোমার কথা না তোমাদের আমিরের কথা বলছে আমার কথা আমিরের কথা এক সমান আমি যেটা বলবো সেটাই আমিরের কথা আসার আগে দিয়ে ছুটে গেছে এই যারা পাহাড়াদার যারা ছিল তারা বলছে যে এই অস্ত্র শস্ত্র সব রেখে যাও বলছে না অস্ত্র রেখে যাবো না অস্ত্র তো আমাদের জি না তো তাহলে তোমাকে ঢুকতে দেওয়া হবে না তো বলছে ঠিক আছে তাহলে না যাব আমি কি ইচ্ছা করে আসছি নাকি আমাকে ডাকা হয়েছে এই জন্য আসছে এই হিম্মত একজনের কখন হবে মৃত্যুকে একদমই ভয় করে না এই তখন হবে তখন হবে এটা ছিল আসলে সাহাবিদেশ এই এই ঘটনাগুলো আসলে পরো তাহলে অন্তত তুমি বিভ্রান্ত হইবে না অন্য মানুষকে তুমি বিভ্রান্ত করা সেটা তো না হয় পড়াবে তুমি অন্তত বিভ্রান্ত হইবে না সাহাবিদেশ জমা নাই দিনের মেহনত কীভাবে সাহাবিদের মনোভাবটা কেমন ঠিক তুমি জান না না অন্যের কথায় বিভ্রান্ত হয়ে গেলে আল্লাহ কাছে মাপ পাইবে এমন আশা করোনা আশা করি আমাদের জন্য তো অন্তত ওজোর হবে না যা হালতটা অনেকের জন্য ওজোর আমার আর তোমার জন্য তো হবে না আমি আর তুমি তো সব জানি বাংলা জানি উর্দু জানি আরবি জানি আমাদের জন্য কীভাবে ওজোর হবে হয়তো অনেকের জন্য ওজর হবে যারা কিছুই জানে না হইতে পারে অন্যের ব্যাপারে তো ভালো ধারণা করা চাই তাই না অন্যের ব্যাপারে হসনেজন রাখা চাই বাকি নিজেকে সতর্ক করা চাই নিজের সতর্ক থাকা চাইছে এই জন্য ঘটনাগুলো খুব তা সাথে পড়ো সাহাবিদের ঘটনাগুলো আমাদের নেশাবের মধ্যে যতগুলো কমজোরি আছে তার মধ্যে এটাও একটা তারিখে আমাদের একদমই কম পড়া হয় একদমই কম পড়া সেই সিরাদ খাতে মেরামিয়ে একটা পিচ্ছে একটা পড়ানো হয়েছে বা সেই কোনো কোনো মাদ্রাসে অবশ্য শুনছি যে সিরাতে মুস্তফাটা পড়ানো হোক তো সেটা হইলো তো মোটামুটি একটা হইলো কিন্তু পড়ানো হোক না হোক এটা তো আর জরুরি না আমরা নিজেরা পড়বো তাহলেই তো হইলো নিজেরা পড়ো তো সিরাতে মুস্তফা পড়া হয় যাদের হয় না তো সিরাতে মুস্তফাটা পড়ে ফেলো তারপরে সাহাবিদের জীবনের উপরে ছোট কিতাব খেলা হাতের আশাদা যেটা মাদ্রাসায় পড়ানো হয় যে যারা পড়ছো তোমরাও আবার আরেকবার পড়ে না তখন ছোট্ট সিরা এখন একটু বড়ো হয়েছে এখন ভালো করে বুঝবো সিরাতে মুস্তফা এই সিরাতে খেলা হাতের আশা যারা পড়ো তারপরে তারিখ ইসলাম নামে একটা আরেকটা আছে এটা একটু বড় তারিখে ইসলাম আকবর শাহ নজিব আবাদির লেখা বাংলা অনুবাদ আছে ফাউন্ডেশন থেকে ইসলামী ইতিহাস এই নামে এটা পড়ার পরে মনে করো সিয়ারু সাহাবা আছে উর্দুতে সিয়ারু সাহাবা মোটামুটি বড় এটা পড়তে পারো তারপরে সাহাবিদের জীবনের পরে আল এসাবাহ আল ইস্তি আব উস্দ গাবা সহজ সহজ আরবিতে বাকি সহজ ধর্শী কিতাবগুলো না গিয়ে বুঝতে কঠিন কিন্তু বাহিরের কিতাবগুলো আরবি একদমই সহজ তো এগুলো তো মনে করো আমাদের দার্মতলাতে আছে বা সব জায়গাতেই আসে সব জায়গাতেই এই কিতাবগুলো থাকে ইস্তি আব উসদুল গাহা তো এই এই কিতাবগুলো তুমি একটা পড়ো যে আমরা যে সাহাবিদের দিকে বিভিন্ন জিনিসের নিজবোধ করি সাহাবির এমন ছিল সাহাবীর ওরকম ছিল সাহাবির ঘটনা ঘটাইছে আসলে এইগুলো সত্য কিনা তুমি মনে করো যে বড় এক মজ মাথে বললে বুঝি কথা এটা হয়ে যায় বড় মজ মজ কথাতে আমার এই ছোট্ট এইরকম একটা সাইজের মুখ দিয়ে তো বের হয় নাকি সেখানে ভুল হইতে পারে না এরকম ছোট্ট একটা মাইক দিয়েই তো বলা হয় বড় মজ মাথায় হয়তো ওখানে কয়েকশ মাইক থাকে এই সবে আমাদের তোমাদের জন্য অন্তত ওজর হবে না হয়তো অনেকের জন্য ওজোর হইতে পারে যারা জাহের মানুষ আওয়াম হয়তো আল্লাহ তাদেরকে মাফ করে দেবে আমার তোমার একটা সহজ আমাদের তো জানার সুযোগ আছে জানার সুযোগ আছে তাহরিফ তাহারি যে জিনিসটা এটা আসলে কোন জঘন্যতম কবিরা গুণ আহ আচ্ছা চলো বিসমিল্লা রহমান রহিম তারপরে হলো সবচেয়ে বড় জিনিস হলো যে নিজের দিলটাকে ওইভাবে রাখাচ্ছে হক কবুল করার জন্য দিলের ভিতরে যেন জায়গা থাকে হক গ্রহণ করার জন্য এই জন্য এই যে হাদিস আসছেন রসাল আলী আসাল্লাম দোয়া শিখেছেন আল্লাহমাদিনাল হাক্কা হাক্কা ওয়ার জুক নাতি বা আকটাকে হক হিসাবে আমার সামনে দেখান আমাকে দেখান আমাকে সেটা করার তৌফিক দেনা বাহাবিদের মধ্যে ওই সকল মানুষ মদিনার মক্কার মদিনা মক্কার ওই সকল মানুষগুলোরই দিন গ্রহণ করার তৌফিক প্রাপ্ত হয়েছে যাদের দিনটা সাফ ছিল কিবির ছিল না কিবির ছিল আর স্বাভাবিকভাবে যাদের যারা দুনিয়ার নেতৃত্ব পায় নেই এখনো দুনিয়ার মর্যাদা পায় নেই তাদের ভিতরে কিবির সাধারণ তো থাকেন আর যারা দুনিয়ার মর্যাদা পেয়ে ফেলছে পথ পেয়ে ফেলছে এরা এদেরকে কিবিরে ধরো মক্কার মধ্যে যারা প্রথম দিকে মুসলমান হয়েছে তুমি দেখলে দেখবা যে প্রায় সবার অবস্থা হলো ওনাদের বয়স কম তিরিশ চল্লিশ পঁয়ত্রিশ পঁচিশ এ এর ভিতরে সবাই এর ভিতরে পড়ে আর যারা ছিল ওই সময়ের মাধ্যম পঞ্চাশ বছর উপরের বয়স অথবা ষাট পঁয়ষট্টি মতো বয়স তাদের আকসার রাই ইমানি করে আবু জাহেল অথবা সাইবা তারপরে হলো গিয়া সুহাইল তারপরে মুগীরা আসবিন ওয়াইল সবার বয়স ছিল পঞ্চাশের উপরে পঞ্চাশের উপরে তাদের জীবনী তার স্পষ্ট করে আসে না অনুমান করা যায় যেটা তাদের সবারই ছেলেদের বয়স তিরিশ চল্লিশ বা তিরিশ পঁয়ত্রিশ বত্রিশ এমন আবু জাহেলের ছেলে যে একরামা একরামা তো বেশ বড়সড়া ছিল একবার যেটা ওহুদের যুদ্ধে উনি মাইসারার কমান্ডার ছিল তারপর খালিদ্দিন ওনার আব্বা তো একজন ছিলেন বেশ বড় সরো সাহাবিদ তিরিশ বছরের উপর ওনার বয়স হবে তা প্রায় আকসার নাই আচ্ছা বয়স বেশিদের মধ্যে মুসলমান হয়েছে একদম কম আবক রৌদীয় যার বয়স হুজুরের প্রায় কাছাকাছি ছিল আটত্রিশের মতো বয়স ছিল হুজুরের চল্লিশ ছিল রদী তো বয়স বেশি যাদের যারা মক্কার আগের থেকে মাকগুলি করতেছে এদের ইমান নাসিব হয় না আর একটা জিনিস তোমরা জানোই যে এই জমানায় না অবস্থা এমন হয়ে গেছে যে মানুষ পঁয়ষাট জোরে নেতা হয়ে যায় যদিও তার নেতৃত্বে তার মধ্যে বাস্তবে কোনো গুণ নাই আরদের মধ্যে কে তেমনটা ছিল না আরোদের মধ্যে নেতা এমন এক ব্যক্তি হইতে পারতো যার মধ্যে বাস্তবেই নেতৃত্বের গুণ ছিল সাজা ছিল সাফাবাত ছিল তারপরে অন্যদের সাথে আখলাগ ছিল অন্তত তারাই যারা মানে তাদের সাথে হোসনে আখলাগ ছিল এই সমস্ত সিপত তাদের মধ্যে ছিল এই আবুল জাহেল বলো আবুল সুফিয়ান বলো সবার মধ্যে ছিল তার মানে এই মানুষগুলো বাস্তবেই দি আকল ছিল তোমার কাছে কি মনে হয় এমনিই আবুল জাহেল কি আবুল হেকাম বলা হইতো এমনি বলা হইতো তার মানে আসলেই সে প্রখর বুদ্ধির অধিকারে ছিল এই জন্য কাদের হইস এই লোকগুলো আসলেই খুব বুদ্ধি ছিল কিন্তু ওই মাতবরী আর একটা পদ এইটার কারণে সেই মানতে পারবে আর আল্লাহাম এমন আর পিসের যত্ন যত বাকিয়া আছে সবগুলো দেখবা আল্লাহ হবে আল্লাহ তাল শব্দটা শব্দ ওটাকে তিনি বলেন যে এটার শব্দ হবে নও জওয়ান মানে বাংলায় বললে হবে তরুণ তরুণ মানে বিশ এই বয়সে যাবে ওই যে ইয়াসিনের মধ্যে আসছে হাবিবেন সাধারণ একজন মানুষ ছিল তারপরে সব নবীদের যারা প্রথম অনুসারী তারা কি ছিল আরা তাই না এটা ছিল তাদের জন্য একটা ফেতনা যারা বড় বড় এরা এটা তো বলতো যে এই তোমরা যে নবির করতেছ তাই নবীর দিনটা ইলাই এটা যদি আসলে হইতো এই লোকগুলো আমাদের আগে বাড়তে পারতো না দেখো এই জাতীয় কথাটা কি এখনো চলে না এই জাতীয় কথাটা এখনো চলে না যে এটা যদি ভালো হইতো তাহলে তো ওই যে বড় আগে যেত বা আমাদের আগে বুঝে আসতো কিন্তু আবুল হাকাম কিভাবে হয় কিন্তু বেলালের ইমান নসিব হয়ে গেছে সোহাইবের ইমান নসিব হয়ে গেছে আমার ইমান নসিব হয়ে গেছে কিন্তু আবুল জাহালের হয় সুফিয়ানের হয় যাদের যেই লোকটাকে ইসলামে আসার পরে বাস্তবিক খুব বুদ্ধিমান বলে সবাই সব মার লেখা স্বীকার করে এই লোকটাও দেরিতে দেরিতেমান আছে হ্যাঁ আমি মধ্যে আমির খুব বুদ্ধিমান মনে করা হচ্ছে খুব বুদ্ধিমান মনে করা হল এই জন্য ওই সাহাবিরা যখন হাফসায় চলে গেছে তখন ওরা পরামর্শ করছে যে এদেরকে হাফসার বাদশার কাছ থেকে কৌশলে কে আনতে পারবে কে আনতে পারবে তো সবাই একটাই ভাবছে যে আইটা আমরে পারবে আমার এ সঙ্গে আরেকজনকে পাঠাইছে বাকি দুইজন দুজনের মধ্যে আমার ছিল প্রখর বুদ্ধির অধিকারী ছিল এই মানুষটাও প্রথম দিকে মুসলমান হয়েছে এদের কি বোঝা যায় আল্লাহ রহমত এটা ওই নিচু জমিনের দিকেই গড়ায় উঁচু জমিনের দিকে গড়ায় ওনার পানি এই জন্য ওই যে কাফের দের যে সকল কথাগুলো নকল করছে এগুলো থেকে আসলে আমাদের বহুত কিছু শেখার আছে বহুত কিছু শেখার আছে না না ইন আহম আর তারপরে হেরাকলে জিজ্ঞেস করছিল সুফিয়ান রবিউল আহকে তখন তারা রদি আল্লাহ হয়নি আবু সুফিয়ানকে যে মোহাম্মদের অনুসারী কি আশরাফুল এর আগে একদিন বলছিলাম না যে হেরাকলে আবু সুফিয়ানকে জিজ্ঞেস করছিল যে তোমাদের যে নতুন নবী যে তোমাদের এলাকায় আসছে তার অনুসারী কারা এলাকা সম্ভ্রান্ত লোকজন না একদম নিম্নমানের লোকগুলো বলছে না বা জো আফা বলছে যে পূর্বে সব নবীদের মোত্তাবে এরাই হয় নবীর দিকে হয় একদম জোয়াফা উল্কা উচ্চারা সৈতী বাবু একেবারে আলীর বয়স একদম কম ছিল তখন তারপরে ইবনেমা সৌদ ইমাতে হলো রাখালি করতো তো তুমি এক চিন্তা করো তো একজন নজর ওনার পিছিয়ে পিছিয়ে ঘুরে হইলো মিজান না হমির আর পোলা হয় তাই না সব ঠিক এমন না হুজুরের কাছে যারা প্রথম দিকের মুসলমান ছিল তারা সবাই একদম কম বয়সী ছিল আবার সমাজের মধ্যে তাদের অবস্থানটা একদম নিচু লেবে অবস্থান উঁচু ছিল আউবাক রদীয়ল্লানি সম্মানী ছিলেন ওসমান রদী মোটামুটি সম্মানী ছিলেন আর ওমর রদিউলানো ছিলেন বাকি তারপর তিনি অনেকদিন পরে মুসলমান হয়েছিলেন বাকি অমর তখন বয়স অত বেশি ছিল না কিন্তু যখন মুসলমান হন তখন বয়স সবগুলো ছিল হুজুরের বিপক্ষে সব মাতবর ছিল সবচেয়ে অবাক হওয়ার মতো ব্যাপার হল বড়দের মধ্যে রসাল্লা আলী আসাল্লামকে সাহায্য করছে যেই লোকটা মক্কার যে হুজুরের চাচা আবু তাহলে কি পরিমাণ কুরবানি দিছে যে এই অংশটা কোনো বড় কিতাবে পড়লে তুমি হয়রান হয়ে যাই এই মানুষটা এই মানুষটাকে আল্লাহ তালা হেদায়ত দেয়নি আল্লাহ তাল হেকমত এত আমার তোমার প্রশ্ন করার কিছুই নাই তো তুমি চিন্তা করে যে আমরা স্বাভাবিকভাবে যদি দেখি যে আমার আব্বা মুসলমান হয় নাই উনি কাফের অবস্থায় মারা যাবে বা যাইতেছে কেমন খারাপ লাগবে জাহান্নামের অবস্থাটা আমি আর তুমি কতটুকু জানি রসুল সালি ইসলাম দেখতেছে যে মানুষটা আমাকে এত নুসরত করলে মানুষটা জাহানের কি আপনি যারা চাইবেন তারা তোর হৃদয় দিতে পারবেন্লাহা কেমন বেন ইব্রাহিম আলী ইসলাম কত বড় নবী আবুল আমি ইব্রাহিম আল পরে সব নবী উনার খানদান থেকে আসছে তাই না কি জানো না এটা তুমি চিন্তা করো ইব্রাহিমের মধ্যে কত কষ্ট লাগার কথা যে আমার আব্বা উনি জাহানদামে যাবেন এটি আল্লাহ যেই মানুষের নসলের থেকে দ্বারা ইমান আনবে এই মানুষটার বাবা জাহান দামি আল্লাহর ফ্যাসা কিচ্ছু করার নেই তারিখ এগুলো ভালো করে পড়াচ্ছে খুব ভালো করে পড়াছে আল্লাহ তালা আমাদেরকে তফিক দান করেন এই জন্য যে কথাটা বারবার যে তুমি তোমার মনের মধ্যে কোন আগে থেকে কোন একটা রায় না বানাও মনটাকে পুরা খালি কর এরপরে কোরআন শিবটা পড়ো কোরআন শিব আমাকে যেটা বলতেছে যে রায়টা গ্রহণ করতে বলতেছে এটাই আমি গ্রহণ করি যদিও সেটা আমি অনেক অনেকদিন থেকে একটা জিনিস বুঝে আসতেছি এটা দেখা যায় ভুল মনে হইতেছে ঠিক আছে বাদ দে এটাই তো তোমার এখলাসের আলামতটা হোক মানকানি জিবিল্লাহ তো আয়তনাজির হয়ে গেছে পোল্লাহ আপনি তাদেরকে বলে দেন মানকানি জিবরিল যে ব্যক্তি জিব্রিলের দুশ্মন যে ব্যক্তি জিব্রাইলের দুশ্মন ফাল গাইজা সে ক্ষুবে মরুক সে ক্রোধে মরুখ ক্ষুবে মরুখাল এফালিয়ামুদ গাইজা বলে বোঝালেন যে মান এর জাজাটা মাহজুব ফালিয়ামুদ গাইজান আর ফাইন না সেটা হলো এই সেটা ফালিয়ামুদ গাইজানের পরে হবে তার মানে ফা সেটা তাল্লুক এ ফালিয়ামুদ গাইজানের উপরে হবে এটা কোন শর্ত না বাকি এটা তার نزله على قلبك কারণ তিনিই তো আল্লাহর হুকুমে আপনার অন্তরে সেই কুরআন نزله على قلبك باذن الله بامر الله কারণ তিনিই তো আল্লাহর হুকুমে আপনার অন্তরে কুরআন অবতীর্ণ করেন মুসাদিকাল قبله من الكتب وهدا من الضلال وبشرى بالجنه للمؤمنين আল্লাহ কাফেরদের দুঃমন আল্লাহ এসোবদের দুঃশন মানকানি রসুলিহিজিবাহিবাহ এটার মধ্যে দেখাই এক নম্বর ছাড়া মানেটার সঙ্গে তালন এটা দুইটা কেরাত হয়ে গেল তিন নম্বর কেরাত হলো বিহি বিয় বিহি মানে হলো বিহাম এবং আর আরেকটা হলো মানে ধরো দুই দাও বেলা হামজিনের নিচে দুই দাও বিহি হায়ের নিচে আবার দুই দাও তাহলে হাটা হামজের দিকে ফিরছে এটা বোঝা যাবে হামজিন শব্দটা আর বিয়া ইন ইয়া ইন এর নিচে তিন দাও আর দু হা হায়ের নিচে তিন দাও এবার দেখো তাতে পরিষ্কার হয়ে গেছে তিন নম্বর আবার ইয়া হবে না তাহলে কি হবে জাহ মারিস এটা এই চারটা কেরাত বসে বলছেন আর অনেক আছে মধ্যে দশটার উপরে বাতানো আছে জামালে এগারোটা লিখছে বলতেছে আরেকটা হলো ওই যে ওখানে ওই আবদুল্লা বিন সুরিয়ার কথার মধ্যে দুইজনের নাম আসছে তাই না দুজনের নাম আসছে তো মি কাল এটা হলো একটা কেরা আর মধ্যে তিনটা কেরা মি কাল মি কল কল সবগুলোই হলো দু মানে নাম জিব্রাহ মিকাইল ইসরাফিল মালাকুল মৌত যে আল্লাহ দুহম আল্লাহ তাদের দুই মান দা তো আসলে মুফরত না যা জমা আল্লাহ তাদের দুঃমন এটা বলে হয়ে যেত না जय लिहां पर देखो एक तर तर दे दुश्मन एकदम स्पष्ट कर আল্লাহ কাফেরদের দুষমন ওথ যারা আল্লাহ আলা হবে আল্লাহ কা যারা মানবে তাদের এটা এম হালতে এমননি হবে নাকি তাদের হালতে এমন হবে না এমননি হবে হালতইল্লাহ আদু উুল ল কাফিরিন আল্লাহ কাফেরদের দষমন আও কা আ মাওকে আলাহম বায়ানান লেহা লেহম পলাখত আঞজাল না ইলাই কায়া মুহাম্মমাদু আয়া তিম বাইইনা পজ হাত। আপনি আমাদের কাছে কিছুই নিয়ে আসেন নাই এটা সে বলছিল হজুর সাল আলী হাসাল্লামকে তারই কথাটাকে খন্ডন করার জন্য আল্লাহ তালা বললেন যে আমি আপনার কাছে সুস্পষ্ট বহু নিদর্শন পাঠিয়েছে আগের জামানার নবীদের মহাজার নবী দুনিয়া থেকে চলে গেছেন করিম সল্লাহ আলীহাসনে করিম এটা পর্যন্ত থাকবে কোরআনে করিম রসুল সল্লাহ আলীহামের সবচেয়ে বড় ময়াজ হেসা জানা কথাটা না কোরআনে করিম মহাজা কিভাবে মজ তো হলো যে ওই হাতের আঙ্গুল থেকে পানি বের হওয়া এটা মহাঝেজা অথবা এক কেজি খেজুর দিয়ে এক হাজার জন মানুষ খানা খেয়ে ফেলা এক বাটি দুধ দিয়ে সত্তর জন জানা আছে মানে এমন একটা জিনিস যেটায় অন্য সবাইকে এর মেসিল আনতে অক্ষম করে দিচ্ছে তো কোরআনে এমন একটা কিতাব যেটা আরবিতে অক্ষর এমন যেগুলো সবার জানা আছে সবার জানা আছে ওই জমানায় আরবরা সবাই আফসা ছিলাম তিনি স্বাভাবিক ভাবে লেখাপড়া করেন নাই কেউই পারতেছে না তাহলে ওই যেটাকে আমরা স্বাভাবিকভাবে বুঝি মনে যে যা মানে যেটা কেউ পারে না সেটা উনি একজনে পারতেছে তো এটা দ্বারা বোঝা যায় যে এই কাজটা তিনি করতেছেনা যেটা আল্লাহ তালা করাইতেছে এই এই যে মায়নাটা যে এমন একটা কিছু কারোর থেকে প্রকাশ পাওয়া যেটা কেউ পারে না যেটা দ্বারা বোঝা যাবে যে তিনি আসলে নিজের থেকে করতেছেন না এটা আল্লাহ তা ওনার মাধ্যমে প্রকাশ করছেন এই অর্থে কোরআন হলো সবচেয়ে বড় মরাজা ওই জমানায় কোরআন করিম রসুল দিয়ে প্রকাশ পাইতেছে কিন্তু এটার মতো কেউ আনতে পারতেছে না কেউ আনতে পারতেছে না তখন পারেনে আজও পারতেছেন তো রসুল সাল্লাহ আলীহাসান অন্যান্য মরাজা গুলো ফুজুর সাথে সাথে তো শেষ কিন্তু এটা কেন উৎপন্ন থাকতেছে কোরআন করিমের এই চ্যালেঞ্জ এটা কেউ উৎপন্ন সব মানুষের সামনে দেওয়া কেউ পারতেছে না তার মানে অস্বীকার করে আয়াতুলা আহাদুল্লাহ এবং হলো কোরআন শরীফের আয়াতটা কিন্তু ওই যে আহ যে হামজা ইস্তেফামটা আছে মাহজুফ এই দুইটা জিনিস বুঝাইলেন কা শব্দটা বাড়িয়ে আর কাফারুর আগে দিয়ে হবে হামজাটা তোমাদের সবার কি তবে আগে দিয়ে হামজা আছে হ্যাঁ নতুন এডিশন যাদের সেখানে কাফারের আগে দিয়ে হামজা হওয়ার কথা পুরাতন এডিশন পরে হবে শব্দ ঢুকিয়ে দুইটা জিনিস বুঝাইলেন একটা হলো কাফারুর মধুল হামজার মধহুল মাহজুফ আর একটা হল ওয়াকুল্লামা এর মা তো মাহজুফ এই কথা বুঝছ তারা কি কুফুরি করে এবং কোন অঙ্গীকার করে কোনো অঙ্গীকার করে আল্লাহ আল্লাহ তাদের অঙ্গীকার ছিল যে আফির নবী বের হলে নবীর উপর ইমান আনবে এটা হলো যদি আহ আহ আহ আহদান আহাদু এর মকল যদি আল্লাহ ধরা হয় তাহলে হবে আল্লাহ কোনো অঙ্গীকার করে নাবাদাহু বাদাহু ফারিখুন আহাদুর মফুল হলো আল্লাহ একটা আর নবাহ অথবা যখনই তারা নবীর সঙ্গে কোন অঙ্গীকার করে নবাদাহু ফারিখুন এই যে তারা নবীর বিপক্ষে বিরুদ্ধে মুশিদদেরকে সাহায্য করবে না এই অঙ্গীকার না তো যখনই তারা নবীর সঙ্গে অথবা আল্লাহর সঙ্গে কোন অঙ্গীকার করে না তাদের মধ্যবত একদল লোক সে অঙ্গীকারটাকে ছুড়ে ফেলে দেয় ছুড়ে ফেলে দেয় নাবাজাহা এই নাবাজাহুটাই হল কুল্লামার জবাব আর এই নাবাজাহুটাই হল মূলতুলিলি এটা হলো এস্তেফামি এন মহল মানে তাদেরকে ধমক দেওয়ার উদ্দেশ্য এই ধমকের মহলটা হলো নাবাজা এই কথা বুঝছো কিনা যখন তাদের কাছে আল্লাহর পক্ষ থেকে রসুল এলোমা তখন যাদেরকে কিতাবের আলেন দেয়া হয়েছিল তাদের একদল লোক আল্লাহর কিতাবকে ছুড়ে মারলো না পিছের পিছনে লামা যা আহম এখানে লাম্মা যা আহম হুম তো আছে প্রথমে আনতেছে জমি সেই হিসাবে পড়ে নাবাজা ফারিকুম উম বললে হয়ে যেত না এই মিনহুম হুম হয়ে যেত না যখন তাদের কাছে কোন রসুল আসে তখন তাদের একদল লোক আল্লাহ তাই না সেখানে এই নাবাজা এই যে কাবি কাবা হাতের সিদ্ধত বোঝাবার জন্য যে তাদের কাছে আল্লাহ রসুল আসছে আসার পরে তারা আল্লাহ কিতাবকে ফেলে দিছে এই তারা কারা গোলামায় কেরা কারা গোলামায় কেরা মানে এমনে। যদি আল্লাহর আসার পরে ছুড়ে ফেলে দেওয়া তো কবি ঠিক আছে যে জেনে বুঝে ফেলে দিয়েছে তো যদিও আল্লাহুল কিতাবের আম মেজদা খেলো সব আহলে কিতাব কিন্তু খাস মেজদা খেলো বলে আমার এখানে এই বুঝছো কিনা মানে আহলে কিতাব বললে তো সবাইকেই বুঝানো হয় কিন্তু খাস ভাবে উতুল কিতাব তাদের এই সামাজ বোঝাবার জন্য এখানে আবার কোনো কিছু তার এই খালি আন আন হেকমানা তাদের আল্লাহর কিতাব অর্থাৎ মাজাজ উদ্দেশ্য পিছনে ফেলে দেয়া মানে যা ছিল এটাকে তারা আমল করে নাই মিনাল ইমান এই যে রসুল আনা এবং অন্যান্য আরো জিনিস যা আছে এখানে দেখো আমল না করা এটাকে আল্লাহ তাবির করতেছেন যে কিতাবটাকে পিঠের পিছনে ছুড়ে মারা পিঠের পিছনে ছুড়ে মারা আল্লাহ তালা তাদের দিকে এভাবেই নস্পত করতেছে তারা আল্লাহর কিতাবকে পিছনে পিঠের পিছনে ছুড়ে মারছে এবং তাদেরকে যদি বলা হয় যে আল্লাহ তো বলছে যে আপনারা কিতাবের পিছনে আল্লাহ পিছনে ছুড়ে মারছেন তারা কি বলবেন যেন তারা জানেই না এই যে কান্না যেন তারা জানে না তার মানে হাত জানে না এমন না জানে কিন্তু তাদের অবস্থাটা এমন যেন তারা জানে না যখন আল্লাহর পক্ষ থেকে রসুল এলো তখন তো তাদের উপরে কর্তব্য ছিল তাদের কাছে যে কিতাব রয়েছে সেই কিতাব এর উপর আমল করে রসুলের রক্ততে করা। এটা না তাদের উপর কর্তব্য ছিল কিন্তু তারা করলো ঠাকি করলো যখন রসুল এলো নাবাজ আর তারা না করে তারা জাদু জাদুবিদ্যার এত্তেবা শুরু করুন আতফুন আলা আগের নাবাজের উপরে তাহলে লাম্মা যা আহম এটার যা যার হবে যখন রসুল এলো তখন তারা নিজেদের কিতাবকে ছুড়ে ফেলে দিছে এবং রসুলের এতেবা বাদ দিয়ে তারা জাদুর এত্তেবা শুরু আলা মা করল পত্তাব শানরা সুলাইমান আলী ইসলামের রাজত্ব কালে যেসব জাদু পড়ত তারা সেগুলোর পিছনে পড়ে গেল পত্তাবাহ মা তাতিন শয়তানরা যে সকল জাদু মন্ত্র যে সকল জাদু মন্ত্র পড়ত মুলকি সুলাইমান সুলাইমানের শাসন আমলে তাদের পিছনে পড়লোরা কথাটা বুঝো তাহলে দেখো মা শায়াতিন এটার মানা হলো যে যখন তাদের কাছে রসুল এলো তখন নাবাজা মানে তারা জাদু মন্ত্র এগুলোর কিতাবের পিছনে পড়ছে যেটাকে তিনি এখানে করছেন যেতাবর আফো হবে নাবাজের উপরে তাহলে ওয়াত্তাবর আটফো যদি নাবাজার উপরে হয় তাহলে দু লাম্মা যা আহম রসুলের পরে হবে তাই না এই দুটা লাম্মা জাহম রসুলের পরে হবে না রসুল যখন আসছে তখন তারা তাওরাতকে ফেলে দিছে আর এরপরে শেহরে রেখতে শুরু করছে কিন্তু অন্যান্য মুখরা বলেন যে ওয়াত্তাব এটা যেহেতু তারা রসুল সাল আলিয়া সাল্লামের আগমনের আগেই করতে শুরু করছে এই এটাকে নাবাজার উপরে আটফো ধরাটা সই হবে না বরং ওয়্তাবা এটা জুমলায় মুস্তাকল হবে এটা আতফ হবে একবারে ওই উপরে। লস্তাকল একটা কথা তাদের কাছে রসুল এলো এরপরে তারা তাওরাতুর আমল করে নাই রসুলকে মানে নাই এটা যেমন একটা তাদের কথা মুস্তাকল একটা কথা তাদের ব্যাপারে এটা ভিন্ন আরেকটা কথা যে তারা রসুল আসার পূর্বেই রসুল আসার পূর্বেই ওই শয়তানরা যে সকল জাদু মন্ত্র এগুলো করতো এগুলো একটা ব্যাপারটা শুরু করছে। আর এইহুদিরা রস আলী হিসাল্লামের আগেই আল্লাহ কিতাব বাদ দিয়ে তাও বাদ দিয়ে তার ওই জাদু মন্ত্র নিয়ে ব্যস্ত হয়ে গেছে আর অন্যরা বলছেন এটার আতফ হবে একেবারে উপরে তাহলে এটা হবে জুমুলাই মুস্তা আলিহ মুস্তাকা আলা আহমানি এবার একটু ঘটনার দিকে করতেছেন করতেছেনমান আলী ইসলামের জমানায় শত যে সকল জাদু পড়তো দাফন করে রাখা তারা উদ্দেশ্য হল জাদুর কিতাবাদী কানুবা তাকুর সুলাইমান আলী ইসলামের সিংহাসনের নিচে শয়তানরা দাফন করে রেখেছিল কখন লু কুহুল যখন হজরত সুলাইমানের রাজত্ব আরেকটা রেওয়ায় এবার যে তর্জমাটা ধরো পরে বাকি কথারা পরে বলতেছি একটা রেওয়ায়ত হলো যে শয়তানরা শেহরের কিতাবাদী হজরত সুলাইমানা আলী ইসলামের সিংহাসনের নিচে দাফন করে রেখেছিল আমুল কহু যখন সোলামানেরা কি কথাবার্তা বলে তা আসমান যদি অনেক মোটা দাবিজ কিন্তু আসমানের উপরে ফেরেস তারা যে সকল কথাবার্তা বলতো সেগুলো সরাসরি তারা ওখান থেকে শুনতো অথবা কোন রেওয়াতে যে ফেরেস ওখান থেকে আসমানের নিচে নেমে নামতেন যখন তখন পরস্পরের যে সকল কথাবার্তা বলতেন যেগুলো আসমানের উপরে সিদ্ধান্ত হয়েছে দুনিয়া তোমুক ঘটনা হবে ঘটনা হবে। বড় বড় যে সকল ঘটনাগুলো আল্লাহ জানাতেন। ফেরেস্তারা সেগুলো আলোচনা করতো তাদের কাছ থেকে শয়তানরা কিছু কান পেতে পেতে কিছু শুনে ফেলতো এটা বলতেছেন যেটা সুরাজ জিন্ডের মধ্যে আসছে কান আতামা তারা কান পেতে শয়তানরা আসমানের কিছু কিছু কথা শুনে ফেলতো। ইলাই এরপর সেই কান কথা সেই কান কথার সঙ্গে যেগুলো শুনতো শুনতো ইলাইহি আকা দিবা নিজের পক্ষ থেকে অনেক মিথ্যা কথা সেগুলোর সাথে ইলাল কাহানা শয়তানরা এসে ওই কথাগুলো যারা গনক তাদের কাছে এগুলো শোনাতো তাদের কানে ঢালতো হয় উদ বেনা কাহানা যারা গণক তারা সেগুলোকে সংকলন করতো এই জাতীয় কথা সংকলন করতো যে মনে করছি শুই না ওগুলো গণকদের কাছে আইসা বলতো তো এগুলো লিখে রাখত মানুষকে বলতো যে এক বছর পরে ঘটনা হবে দুই বছর পরে ঘটনা হবে অমুক নামের একটা বাদশাহ অমুক বছর পাঁচ বছর পরে মারা যাবে এগুলো হয় উধাব এরপরে মধ্যে মানুষ বিশ্বাস করতো এগুলো একদম ছড়িয়ে যেত ইস্তাহ জানে তখন আল কুতুবা হজরত সুলাইমান এই জাতীয় সব কিতাব আছে জমাইছেন ও এরপর এগুলোকে দাফন করে রাখছে এর পর্যন্ত থামু এবার পূর্বের সাথে সম্পর্ক হলো পরের কথাটা দেখো প্রথম এটা দাফন করছে সায়াতিনা আর দ্বিতীয় রেওয়ায়তাবেক মানুষকে এই সাহার এবং ওই মিথ্যা কথা এগুলো থেকে বাঁচাবার জন্য খুদ সুলাইমান করেছেন জাদু বিদ্যা মন্ত্র সংক্রান্ত বই পুস্তকও ছিল মানুষের মধ্যে আমভাবে এগুলো শেখা শিখানো হইতেছে তো তিনি মানুষকে বিরত রাখার জন্য সব বই একসাথে জমায়া উনি ওনার কুর্সির নিচে দাফন করে রাখছে মানুষকে বাঁচাবার জন্য এরপরে ফালাম্মা দু রেবায়তের পরের কথা ওই মন্ত্রের কিতাব গুলোর সন্ধান তারা দিল মানুষকে সায়াতিনা দেখো আলিহা জমির মার্জিটা দুইটা দেখাইছে বাইনা সতরে আলেহা মানে হলো প্রথম রেবায়তাবেক আলা প্রথম রেবায়তাবেক দ্বিতীয় তারা ওগুলোর মধ্যে জাদু মন্ত্র পেলো তখন বললো ইন্নামা মালা কাকুম বিহাদা ওই সায়াতিনা সায়াতিনরা মানুষকে বলতেছে তারা এগুলো শিখলো মানুষ এগুলো শিখলো রফাদু কুতুবা আমা ইহিম এবং তারা নবীদের পিতাবাদী সব ছেড়ে দিল এইভাবেই চলতেছে এই যখন সায়াতিনরা ওই জাদুর কিতাবগুলো বের করলো আর সায়াতিনা মানুষকে বলল যে সোলাইমান নিজেই তো জাদুকর ছিল আর জাদু সেটা ওই জমানায় একদম ছিল মানে একদম কুফুরি ছিল আর জাদুর মধ্যে জাদু সাধারণত ওই কুফুরি কুফুরিয়াদ নিয়েই জাদুটা করা হয় তো সায়াতিনদের এই সমস্ত কথার কারণে আমভাবে এই কথাটা ছড়ায় গেছিল হজরত সোলাইমান আলী ইসলাম শাহের ছিলেন এবং কাফের ছিলেন কারণে তিনি কাফের হয়ে গেছেন নির্দোষ হওয়ার বিষয়টা প্রকাশ করার জন্য এবং রদন আলাল ইহুদ ইহুদীদের কথাটাকে খন্ডন করার জন্য আল্লাহ বলতেছেন ইহুদিদের কথাটা কি করেনি আর কাজ করা সেটা কুফুরি করা عمل بالسحر يكفر ولكن الشياطين كفروا ولكن بالشديد ار ولكن الشياطين كفروا ولكن الشياطين प्रथम صورت হবে شياطين ولكن الشياطين كفروا কারণ শয়তানরাই কুফরি করেছিল শয়তানরাই কুফরি يعلمون الناس السحر তারা মানুষকে জাদু শেখাতো তারা মানুষকে জাদু শেখাতো হবে শেখাত যেটা আম সেহের আর একটা হলো খাস সেহের শিখাতো খাস সেহের অমা উংজিরা আল আলাল মালাক এবং ওই বিশেষ জাদু বিদ্যা যেটা আসামী তহানবির তিনিা এটার আক্ষো তিনি দেখেছেন হলো মা তুসায়াতিনের উপরে আগে দেখেছেন মা তাতিন সেটার উপরে তাহলে অর্থটা কি হবে অর্থটা হবে যে এইদিরা ইয়াহুদিরা দুই রকমের জাদুরবা করতে শুরু করলো একটা হলো ওই জাদু যেটা আল্লাহ জমানায় পক্ষ থেকে যেতেবা তারা করতে শুরু করলো তাহলে মুসান্নেফের কথা মোতাবেক এখানে মা উংজিলের আখফ হবে সেহের উপরে আর হজরতাহিম রহমুল্লাটা বলছেন সেটা হলো এটার উপর হবে মাতলুর উপরে আল মালাক এতর কথা শেষ কেরাতে মোতাবাতের হল মালাকাইনে মালাকাইন দুজন ফেরেস্তা আর কেরাতে সাজা হলো মালিকাই কেরাতে সাজা কি মালিকাই আর আলকাই ই নাইনে কি বুঝেছে এটা বলে ওই যে মালাকাইনি মালাকাইনি এটার সিফত হল বাবেল শহরে। ইরাকের একটা শহর শহর সাওয়াদ মূলত বলা হয় এটাকে বলা হয় সাওয়াত মানে ইরাকের ইরাকের গ্রামগুলোর মধ্যে থেকে একটা গ্রাম অথবা ইরাকের শহরের মধ্যে একটা শহর البابيل بابل, بابل سواد في قرى العراق هاروت وماروت بدل او عتق بيان للملائكين قال ابن عباس هما ساحران كان يعلمان السحر ابن عباس থেকে একটা রিওয়ায়াত এটা তবে রিওয়ায়াতটা রাজহ না এই রিওয়াতটা হলো ওই যে কুরিয়াতে একটা কেরাত আছে কেরাতে শাज्জা সেই কেরাতে শাज्জার সঙ্গে এটা তা আলো যে কেরাতে শাज्জা সেই হিসেবে আব্বাস থেকে একটা যদি এটা তিলা দিয়ে বলছে কিন্তু যাদেরকে অবতীর্ণ করা হয়েছে লিতা আলী শিখাবার জন্য পরীক্ষা করার সময় ছিল করতে শুরু করছিল এবং অনেক সময় মাজার চেয়েও বেশি দামি জিনিস মনে করতো এবং তারা জাদুকরদেরকে নদীদের মতো সম্মানই মনে করতো জাদু জাদুকরদেরকে কাবতেকা মনে করতে শুরু করছিল তো তখন আল্লাহ তালা নবী এবং পার্থক্যটা মানুষকে ফেরস্তা পাঠাইছেন উদ্দেশ্য হল কি যে মানুষের মধ্যে যে আমভাবে একটা ভ্রান্তি শুরু হয়ে গেছে এই ভ্রান্তিটা দূর করা ময়া এবং শেহেল নবী এবং সাহের মধ্যে পার্থক্য যেন বুঝাইতে পারেন তো ওনাদেরকে আল্লাহ তালা জিম্মারি দিয়েছেন যে তারা এসে তারা যে ফেরস্তা এটা মানুষের সামনে প্রকাশ করে দিয়েছেন তো তাদেরকে আল্লাহ তালা জিম্মাদারি যে তারা মানুষকে এই দুইটার মধ্যে ফরক প্রকাশ স্পষ্ট করে দেবে আর পাশাপাশি তাদের এই মানুষের জন্য একটা পরীক্ষা ছিল তো তারা তারা মানুষকে জাদু এবং মহাজার মধ্যে পার্থক্য প্রকাশ করার জন্য কখনো কখনো বিভিন্ন মহাজা ভাববে না তো এফতলা এর জন্য মানুষকে শিখাতেন জাদু শিখাতেন তবে শেখানোর আগে বলে নিতেন দেখো আমাদের আগমনটাই কিন্তু তোমাদের জন্য ফিত না অতএব তোমরা আমাদের কাছ থেকে জাদুটা শিখে শিখে এটাকে গলতভাবে ভাবে ইস্তেমাল তোমরা এটা শিখবে এই জন্য আমি যে কথাগুলো শিখাই এই জন্য নিতে যেরকম এটা জাদু জাদু এটা এটা এইজন্য না যেটা আমার কাছ থেকে শিখে পরে তোমরা জাদু করতে শুরু করবে এবং মানুষের মানুষকে ক্ষতি করবে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটাবে এই কাজগুলো কিন্তু তোমরা করো না অর্থাৎ আমার কাছ থেকে শেখা শিখে তোমরা এটাকে গলত ব্যবহার করো না সবগুলো কথা বলে তারপরে মানুষকে শিখাতে এরপরেও কিছু কিছু মানুষ তাদের কাছ থেকে শিখে এরপর মানুষে এই গলতভাবে ইস্তেমাল করতে এই এখানে এটার দিকে একটু ইশারা করতেছে তো এই যতটুকু বলা হলে এটা হলে এই আয়াতের সহি তফসিল যেটা মহাকিকিন মোহামা ওনারা এটা বলছেন আর বাকি হলে এই আয়তের সাথে মতো আলে একটা ঘটনা আছে যেটা ওই জোহরা নামে এক মহিলার ঘটনা সেই ঘটনাটাকে রেওয়ায়তের দিকে নজর করে কেউ কেউ এটাকে সহি বলছে কিন্তু দেরায়াতান বয় একেবারে মা না মহাকিকিনরা এই ঘটনাটাকে কাবেলে রাত तब जो जरा रेवायत सही बोल तरह कथा मोताब और जरा दे तरफा मतबेक आये तापसिल बोझा घटना सम्पर्क नहीं आये बोझापर्क नहीं गलत बोलान तरटाई सही मन है घटना तो एम भवि जान माना जाए बाकी हाँ क्यों क्यों जरा सही बोलता हलो रेवायतन सही हवार कारण ও বাকি ঘটনাটা আয়াতের তাসির না এটাকে আয়াতের তাসির সাথে একদম মিলানো যাবে না জোহরাল নামের এক মহিলা ঘটনা চলে এবার তারা কাউকে শেখাতেন না আমরা তো হলাম পরীক্ষা স্বরূপ আমরা তো হলাম তোমাদের জন্য পরীক্ষা স্বরূপ আল্লাহ তাদেরকে পরীক্ষা করবেন জাদু শেখाइए শিখিয়ে পরীক্ষা করবেন ফামান তাআল্লামাহু কাফারা যে এটা শিখবে সে কাফের হয়ে যাবে কথাটা মাঝখানে একটু রয়ে গেছে যে শিখবে সেই কাফের হয়ে যাবে এমন না একটু রয়ে গেছে কথাটা ফামান তাআল্লামাহু ওয়া আমিলা বিহি ওয়া আত্বকাদা হাকীকাতাহু ফাকাদ কাফারা মান তাআল্লামাহু ওয়া আমিলা বিহি এই हाशিয়ে জামালের লিখে রাখো মান তাআল্লামাহু আমিলা বিহি ওয়া আত্বকাদা হাকীকাতাহু যে سهر شك بي سهر متابق عمل قرب بي وعتقد حقيقته وعتقد حقيقته اعتقد رق بي سهر شبطي جاتا نجوش سهر شبطي نجوش كفر شئه كفر ومن تركه فهو مؤمن ومن تركه المعنى هو ومن ترك العمل به ومن تركه منه ومن ترك العمل به واتخذه ذريعة للاتقاء عن الاغترار تركه اي, اي ترك العمل به واتخذه ذريعه للاتقاء واتخذه ذريعه للاتقاء عن الاغترار بمثل بقي على الايمان للاتقاء عن الاغترار بمثله ومن تركه رتول جي ব্যক্তি شهر মত কেবল আমল করবে না সে শুধু যেন সে যা জানলো এটা মিছিল দেখে সে যেন ধোকায় না পড়ে যায় ধোকা থেকে বাঁচার জন্য শিখছে তাহলে যেটা বলতো ফাহুয়া মোহমেন এটা অর্থ হল বাকিয়া আল আল ইমানা বলতেন ইনামা নকুর ফাল অতএব তোমরা কুফুরি অবলম্বন করো না বলতেন এর পর যদি কেউ শিখতেই চাইত তাহলে আল্লামাহ তারা শিখাতো নামিন হুমা تقن ترا تدر كستكي شخي نتو شدر منوش تقن ترا تدر كستكي شخي تو ما يفرقون بيه بينا المرئي وزوجي امان جدو بيدا جار مدهومي ترا شامي استرير ماجه بيچهت غوطة تو يفرقون بيه بينا المرئي وزوجي بيچهت غوطة تو بأي يب غضا كلا إلى الآخر وما هم اي السحرات بضار بي لين بيه بي من أحدن তারা এই জাদুর মাধ্যমে কারো কোনো ক্ষতি করতে পারতো না হুকুম ছাড়া আল্লাহর হুকুম ছাড়া এ দ্বারা বোঝা গেল যে কোন আসবাব আল্লাহর হুকুম ছাড়া তার আসর প্রকাশ করতে পারে না এই আয়াতের তাসিরে মুসাল রহমতুল্লাহ আলী দুইটা রেবায়ত আনছেন একটা রেওয়ায়ত হলো কানাত দাফানাতি লম্বা নজি আমুলকু এটা একটা রেওয়ায়ত আরেকটা রেওয়য়েত হলো কান আাস্তারিকা ও তাদম ইলাহি আকাভিদ তাই না দুটার মধ্যে দ্বিতীয় রেওয়ায়তটা সহি প্রথমটা ইসরায়েলি রেওয়ায় তো হাজর সুলাইমান আলহি ইসলামের রাজত্ব কীভাবে ছিনায় নেওয়া হয়েছে এ সংশ্লিষ্ট যে ঘটনাটা মাসুর সেই ঘটনাটা সম্পূর্ণ ইসরায়েলি রেওয়ায় ইসরায়েলি রেওয়ায় এজন্য সেটার ব্যাপারে تقول لكي ركو انوار الهلالين والله تقول لكي ركو حادثة نزعي ملك سليمان لا يمكن التصديق بصحتها إذ هي من حكايات بني إسرائيل التي لا تتناسب مع مناصب الأنبياء انوار الهلالين في التعقبات على الجلالين في كتابة إبارتها যে হজরত মোসা আলিহ থেকে হজরত সুলেমানা আলি ইসলামের রাজত্ব ছিনে নেওয়া সংক্রান্ত যে ঘটনাটা এটা সত্য বলে মানা যায় না কারণ এটা ইসরাইলীদের থেকে বর্ণিত হিকায়াত যেটার আম্বামের মানাসেফ মানসাবের সঙ্গে মুনাসিব না পোকায়না দাফানাতি লম্মা নজি আমুলক তো ঘটনাটা কি হাসিয়ার মধ্যে দেখো এবার ঘটনাটা সুলাইমানেরত্ব ছিনে নেয়ার ঘটনা আব্বাস আব্বাস দেখো হাসিয়াটা দেখো এবার একটা শুধু পড়ি আমি তাকতাক করছি ইহি পঁচিশ নম্বর হাসিয়া ইবনু আখরাজা ইবনু জারির আন ইবনে আব্বাস কানা খালা তার আংটিটা রাখতেন আতল আংটিটা রেখে যেতেন আল্লাহ তালা যখন সুলাইমানা আলিহি ইসলামকে পরীক্ষা করার ইচ্ছে করলেন তো আতল জারাতমা তিনি একদিন তারা স্ত্রী জারাদার কাছে এই আংটিটা রাখলেন সুলাইমান, শৈতানে নামটা বলা হয় সখর আলমারে সখর আর কি সখর তো সখর নামে শয়েতান সে সুলাইমান আলহি ইসলামের আকৃতিতে এলো হাতি খাতামি দেখতে ভুল দেখা যায় আরকি যখন ওই সখ্রে আংটিটা পড়ছে কিছু তার অনুগত হয়ে গেছে খালার থেকে বের হয়ে যখন স্ত্রীর কাছে আসছে তিনি বুঝতে পারছেন যেটা একটা পক্ষ থেকে পরীক্ষা তখন সায়াতিনা ওই সময়টাতে চল্লিশ দিনের মতো সময় সময়টাতে অনেক কিতাবাদি তারা সংকলন করছে যেগুলো মধ্যে কুফরিয়া ছিল শেহর ছিল এরপরে সুম্মা দাফা নুহা তাকসি সুলাইমানাস ওকলু ইনামা কানা এখানে একটু কথা ছুটে গেছে দফা নুহা তাহতাকুর সি ইমান তারা সুলাইমান আলহি ইসলামের কুরসির নিচে সবগুলো দাফন করছে এরপরে চল্লিশ দিন পরে যখন আল্লাহ তালা সুলাইমানা আলী ইসলামের এ পরীক্ষাটা শেষ করছেন তখন তখন তারা পালিয়ে গেছে ওই সখর সে পালিয়ে গেছে রেবায়তে আসছে যেটা সে তার আংটিটা সমুদ্রের মধ্যে যাওয়ার সমুদ্রের উপর দিয়ে যাওয়ার সময় আংটিটা ফেলে দিয়ে চলে গেছে পরে একটা মাছ সেটা গিলে ফেলছে ওই মাছটা হজে সুলাইমানা আলি ইসলামের হাতে আসছে কোনো ভাবে তো এরপরে আবার অবস্থা ফিরে আসছে এরপরে সালাইম আলী ইসলাম যখন ওয়াফাত হয়ে গেছে এরপরে ঘটনা হলো এটা মানে সালামা আলী ইসলামের ওয়াফাতের পর আখরাজুহা ফা কানা মানুষের কাছে এরা বলতে শুরু করলো তখন মানুষ সালামান আলী ইসলামকে ন য়ান তাই না এরপর মোসান দুইটা রেওয়াজ উল্লেখ করতেছেন এই রেওয়াজটা হলো মিনা শেহরির ব্যাখ্যা যে সালেমান আলী ইসলামের জমানায় সায়াতিনরা যা পড়তো সেটা হল সেহের আর এটা পেল কোথায় তারা হজরত সালামান আলী ইসলামের রাজত্ব ওনার হাতছাড়া হয়ে যাওয়ার পর তারা সেগুলো সোলেমান আলহ ইসলামের কুর্সি নিচে দাফন করে রাখছিল এরপর মারা যাওয়ার পর এগুলো বের করছিল তাই না এরপরে আউ কান তাস্তারিকোসামা এটা মূলত আতফো হয়েছে মিনাস শেহরের উপরে বা এতে পারে মায় না মানা কানাতের আতফোটা হবে মিনাজ শেহরে এটার উপরে মানে সেহের উপরে সেহের উপরে আতফো তাহলে এটার মানা হবে কি মানা হবে মিনা শেহরি এটা তো হলো মিনা শেহরি আর কানাতারিক আগে দিয়ে আবার এইভাবে প্রথমটা হলো মিনা সিহরি এটা মায়ের বয়ান তো মিনা সিহরি বলে এই শেহরের সাথে মোতালে এই রেওয়ারটা ইশারা করলেন যে কানা দাফানাত্মা নজি আমুলকু আর কানাত তাস্তারিকু সামান মা এর মেজদাক সহি দ্বিতীয় রেওয়ায়ের মধ্যে দেখো রেওয়াত যে পর্যন্ত গেছে সেখানে শেহরের কোন আলোচনাই নেই কাহানাত যে সকল কথাবার্তা মিন আখবরের গায়েব যে সকল কথাবার্তা গুলো তারা নিত এবং ওগুলোর সাথে আর অনেক কিছু মিলাইত ওই সেটা এখানে শুধু বোঝানো হয়েছে এই কথা বুঝছো না। তাহলে এই রেওয়ায় মোতাবেক এখানে আসলে এবার এবার এবারটা লিখে রাখ এই আপন এই পাইছো। এরপরে গিয়ে এটার ব্যাখ্যা দিল এই সেই কিতাবগুলোর মধ্যে শেহের পাইস শেহের এখন দেখো পাইছে এটা তো প্রথম রেওয়ায়ত মোতাবেক সহি হয় দ্বিতীয় রেওয়ায়ত মোতাবেক সহি হয় দ্বিতীয় রেবায়তে তো সেহেরই নাই তাই বুঝতেছ দ্বিতীয় রায়তের মধ্যে শেহের কোনো কথা আছে দেখো এই কথাটাই হাসের মধ্যে আছে ছাব্বিশ নম্বর হাসেটাই ধরো কৌ নো শেহরাল এই যেটা তারা পাইল সেটা শেহর সেহের হওয়া এটা আল আজ সানি মুশকিল ফাইন্নাফিহা ইল্লা আখবরুল গায়েব কারণ দ্বিতীয় রেবায়ত মোতাবেক তো কিতাবের মধ্যে শেহের ছিল না আখবারে গায়েব ছিল বাকি সেটার মধ্যে অনেক মিথ্যা কথাবার্তা ইত্যাদি সয়া তিনজন নিজেদের পক্ষ থেকে মেলাত হবে তোমার এই সুরতে সেহের শব্দটা বলতেছে এটা হয়তো বা যেগুলো তারা কিতাবের মধ্যে পেয়েছিল সেগুলো শেহরের মতো আসর করতো সেই হিসাবে এখানে শেহের শব্দটা বলা হয়েছে বৃত্তাকার রূপ ইলা সায়াতিন কারণ সেহের তো বলাই হয় এমন জিনিসকে যে জিনিসটাকে অর্জন করার জন্য সায়াতিনদের নৈকট্য লাভ করে নসরত্বলভ করা হয় সেহের তো মূলত এমনই হয় যেখানে বিভিন্ন কথাবার্তা এমন এমন কথা বলা হয় যেগুলো দ্বারা শায়তামদেরকে খুশি করা হয় অথবা এমন কাজ করা হয় যেটা দ্বারা শয়তামদা খুশি হয় তো ওই কিতাবগুলোর মধ্যে হয়তো এই জাতীয় কিছু ছিল সেই হিসেবে এটাকে সেহের শব্দ বলা হয়েছে বুঝছো না এটা একটা ব্যাখ্যা আরেকটা ব্যাখ্যা এটা হইতে পারে যে সুলেমানা আলহ ইসলাম ওগুলো যে জমাইছেন সেগুলোর মধ্যে ওয়াকে এই হয়তো আখবারে গায়েবও ছিল আবার সেহেরও ছিল মানে তিনি যে কিতাবাদি সব কিতাবাদী একত্রিত করছেন সেই কিতাবাদিগুলোর মধ্যে হয়তো কাহানাদের বানানো কথাবার্তাও ছিল সায়া তিনটা যেগুলো একটা কথার সাথে দশটা কথা মিলেই তো এগুলোও হয়তো ছিল আবার হয়তো সেহের সংক্রান্ত কিতাবাদী উনি একসাথে জমাইছেন যেটা মোসেনা যদি বলেন নাই তাহলে সোলেমানা আলি ওই কাহানাদের কথাবার্তাগুলোও জমাইছেন আবার শেহের কিতাবাদি ওগুলো সেই হিসাবে ঠিক আছে যে যখন সোলামান আলী ইসলামের মারা যাওয়ার পরে কিতাবগুলো বের করছে তখন এটার মধ্যে বাস্তবে কিছু শেহের পাইছে তাহলে এই শেহেরগুলো প্রথম রেওয়ায়ত মোতাবেক শয়তানরা এগুলো দাফন করছে দ্বিতীয় রেওয়ায়ত মোতাবেক সালেমান আল ইসলাম দাফন করছে কথা পরিষ্কার হয়েছে দ্বিতীয় আরেকটা যেটা এখানে বলা হয়েছে ওই মা উংসি আল মাল্যাকাইন এটার আত্ম কিসের উপরে হবে মুসানিফ একটা বললেন যে সেহের উপরে আত্ম আর একটা যেটা বলা হয়েছিলো তানিফ রাহিমউল্লাহ যেটা বলছেন সেটা হলো ওই মা মাত্ত্বর উপরে আত্ম এখানে মুসানিফ রাহিমউল্লা ব্যাখ্যাটা যেভাবে দিয়েছেন মানে এখানে বিশেষ কোনো ঘটনার দিকে ইশারা করেন নাই আর তিনি বলে গেছেন যে দুজন ফেরেস্তার উপর আল্লাহ তালা এই মানুষকে পরীক্ষা করার জন্য সেহের নাজির করছিলেন এরপরে তারা মানুষকে সেহের শেখাতো তবে তাদের পরীক্ষার জন্য শেখানোর আগে দিয়ে এই কথাবার্তা বলতো এই আয়ত্তের সাথে মোতাহালে ঘটনা একটা ঘটনা মারুফ জোহরা যেটা কালকে বলছিলাম যে জোহরা নামে এক মহিলার ঘটনা তবে সেই ঘটনাটা সনদান মানে সনদের দিকে তাকিয়ে কেউ কেউ সেই ঘটনাটাকে কাবলে এত এবার বলছেন কিন্তু মানার দিকে তাকিয়ে দিরায়া যেটাকে বলে মানার দিকে তাকিয়ে অনেকেই আকসাররা এটাকে রদ করছে তবে যেটাই হোক এটা এই আয়তের তাপসির সম্পর্ক নাই এটাকে বলার যেহেতু ঘটনার মধ্যে এবার একদম স্পষ্ট এখানে কিছু কিছু শব্দ ছুটে গেছে আরকি তো আমি পড়তেছি তোমরা শোনো ছয় নম্বর হাসিয়া পাইছো ইসা তো হারুত ও মারুত আলাল কৌলের এই ঘটনাটা প্রমাণিত এই কথাটা ধরা হলে এই যে এটা তারা ইশারা করছেন যে এটা আসলে এটা নিয়েও সামনে শেষে তিনি এটা বলবেনও ঘটনাটা হলো যে আন্নালা ফেরেস্তারা যখন বনি আদমের এই খাবিসাগুলো দেখতেন যেগুলো সামা যেগুলো আসমানে যেত তখন ফেরেশারা দেখে বললেন সুভা না হুম ওহম ইয়ে আসু নাকা আপনি মাহরুখ সৃষ্টি করলেন তাদেরকে এত মর্যাদা দিলেন কিন্তু তারা আপনার নাফরমানি করতেছেন তখন আল্লাহ তালা বললেন আমি যদি তাদের মাঝে যে জিনিসটা দিয়েছি সেটা যদি তোমাদের মাঝে দিতাম তাহলে তাহলে তোমরাও তাদের মতো কাজ করতে সেটা হলো শাহওয়াত সে জিনিসটা কি করব না তখন আল্লাহ দুজন আসার নির্দেশ দিলেন এসে মানুষের মাঝে ফাইসলা করার সন্ধ্যা হয়ে যেতরা ফা ففعل. করলো যে আমাকে ইসমে আজম শিখাতে হবে যে ইসমে আজম দিয়ে আপনারা দুজন আসমানে যান তারা ইসমে আজম তাকে শিখিয়ে দিলোলা শব্দটা হলো সে আসমানে উঠে গেছে ফা الله কাউকাব এরপর আল্লাহ তাআলা তাকে পরিবর্তন করে কাওকাব এই জোহরা তারকা বানাই দিয়েছে আাদানাল্লাহ মিন وهي الزهراء المعروفه এখানে শব্দটাটা ছুটে গেছে সম্ভবত রা হবে তারা যখন এই অবস্থাটা দেখলো যে সেটা আমাদেরকে धोका দিয়ে উপরে চলে গেছে তখন আরাদা তিলাওয়াতাল ইসমাল আযম তিলাওয়াতাল ইসমি আল আযম ইচ্ছা করলে পারো আবার নিতে পারো তখন তারা দুনিয়া রাজবটাকে হিমা এলকেতা আ তারা জানা যে ধুন রাজা প্রেক সমশ হবে। ফাহুুমা বিবাবেল ম আললাকানে বিশ্ব হিমা মিন হাদি দিন ইরাইলতে আমা বাবেলে এটা কুপের মধ্যে তাদেরকে জুলায় রাখা হয়েছে এবং তাদেরকে লোহার এই বেদ দ্বারা আঘাত করা হচ্ছে কে পর্যন্ত। এটা হল রেওয়া ে শ। পদ অুলি ফিসি হাতি হাদহিল তি্সা ও হাজা মিহা। আল হাফিজ ইবন হাজার আল আলা। লি উদ্দাতি আনিল ইমাম আহমদ বিন হাম্বল হাফেজ ইবন হাজার আসকালানি তিনি প্রথমটাকে আর এর তার অনুসারে অনেক ওলামায় দ্বিতীয়টাকে তার মানে রেবাজটা সাহি না আলিমু তারা নিশ্চিত ভাবে জানতো আই আলিয়াহুদ যে কেউ জাদুবিদ্যা অবলম্বন করবেদা মাতুন লিমা কব্লাহা এই লামটায় তার মা কবলকে বিরত রাখছে ম আল্লি কাতুন মানে হলো মানিমা কব্লাহ লামে তার মা মধ্যে আছে আলিমু আলিমু এটা দুইটা মফুলের তাকাজা করে কিন্তু লামে ইতায় এসে এই আলিমু দুইটা মফুল তাকাজা করা থেকে বিরত রাখতেছে মাল্লি খাতুন লিমা কাবলাহ তার মা কাবলকে বিরত রাখতেছে মিনাল আমাল আমলের থেকে আমলের থেকে মানে লফজান আমলের থেকে বিরত রাখতেছে মা আনন্দ ঠিকই আমল হবে আর মানটা হলো মৌসুল ইতালি তা আল্হ যে কেউ এই জাদু গ্রহণ করবে অথবা জাদু কিতাবের কে নিয়ে নেবে তার কোন যে জিনিসের বিনিময়ে তারা নিজেদেরকে বিক্রি করে দিয়েছে তা কত নিকৃষ্ট বি সারাও বাহি আং ফুসাহটা ফিরতেছে হলো আই বিক্রি করে দিয়েছে তাদের নিজেদেরকে যেটার বিনিময়ে বিক্রি করে দিয়েছে তো আংফুসাহম যারা উদ্দেশ্য কি পিছনে গেছে এটা আই হাজা মিনাল আখেরা আখেরাতে তাদের পুরস্কারের অংশটা তারা বিক্রি করে দিয়েছে এটা ফেলে দিয়েছে এর বিনিময়ে তারা পুফুরিটা নিয়েছে সেহের নিয়েছে লাভি মা সারাও বিহি আং যে জিনিসের বিনিময়ে তারা নিজেদেরকে বিক্রি করে দিয়েছে সেটা কি আনতা এটা হল মখসুসবিদ্যম যে তারা কুফুরি সেহের শিখেছে শেহের শিখেছে তো যেই যে শেহের শিখল এটা এটা খুবই নিকৃষ্ট যার বিনিময়ে তারা নিজেদেরকে বিক্রি করে দিয়েছে নিকৃষ্ট কেন লাবিসা নিকৃষ্ট কেন এটা এজন্য জন্য হাইসু আউ জাবা লাহম আন্না কারণ এটার কারণে আল্লাহ করে তারা যাচ্ছে এর হাকি যদি তারা জানতো তাহলে তারা এটা শিখতো না তাদের কোনো উপকারে আসবে না